الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من فلا مضل <سؤال> له ومن يضلل <سؤال> فلا الله وحده لا شريك له واشهد اما بعد كتاب الله وخير الحديث هي هدي الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلال فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا لا يسرقوا من قوم عسى ان يكونوا خيرا منهم ولا يساؤوا من نساء عسى ان يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقا بسم الاسم الفسوق بعد الايمان ومن لم يتب يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا اي يحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتم الله اتقوا الله ان الله এগারো বারো তেরো নোরা সামনে পেশ কর সমুক্ত করে লোকজন যারা ইমান এনেছো আল্লাহর যারা আল্লাপরে হয়তো কোন নির্দেশ আসছে যা আমরা পালন করবো কিংবা কোন নিষেধ আসছে যাতে কি আমবা বিতত তাক এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরা পড়ে নিচে দৃষ্টি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসহারু কওমুম মিন যেন কোন ব্যক্তি যেন কোন গোষ্ঠী যেন অন্য গোষ্ঠীকে নিয়ে ঠাট্টা না করে সম্ভবত जैसे ठाका विद्रुपम जाये देखा जाए भार लोक के मानुष बनिए সে যেমন কিছুই বুঝে না আসলে জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি ঠাট্টা বড় খারাপ যেন কারো সম্পর্কে ঠাট্টা বিত্রুপ না করে কাউকে নিয়ে ঠাট্টা বিচুপ না করে সম্ভবত তোমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করছো করা তোমাদের থেকে ভালো কিন্তু তুমি যাবো এরপরে উল্লেখ করলেন বলছেন কোন নারী যেন অন্য নারীকে নিয়ে ঠাণ্ডা বিদ্যুৎ না করে সম্ভবত করা এদের থেকে আলমী নারীদের কথা রবি বিশেষ করে উল্লেখ করেন আর নারীদের মধ্যে দূষার গুণ বেশি তোমাদের সংখ্যা বেশি তাই তোমরা সফলতা তাই আমাদের উচিত আমরা যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা যেন আমাদের মা বোনান নাম থেকে বাঁচাই এরকম যেন না হয় করে বাড়ি থেকে বের করে দিই নবাজ এরকম হলে তারা যেমন জাহান নামে যাবে আপনিও তাদের সাথে জাহান নামে যাবেন বরং আপনি তাদের আগে থাকবেন বর্ষনা একজন না গান বন্ধ করোনা তুমি সব তোমার মধ্যে কি আছে সবার মধ্যে বাক শক্তি সমান না কারো কম একজন এরকম করলেন সে যখন একদম কিছুই বুঝে না আপনি হচ্ছে একজন আরেকজনের দুষার উপকরণ বাদ দিয়ে কাউকে ডাক এই খারাপবাদী ব্যক্তিগত ভাবে হতে পারে সমাজগত বা সামাজিক ভাবে হতে পারে রাষ্ট্রীয় ভাবে হতে পারে ना। डाकों, को तो वहे। लुकास और नाम उल्लेख ना, ना नाम के खराबाधि गोष्टीगत सामाजिक दिखे ओके डेमु राष्ट्रीय राष्ट्रीय व्यंग चित्र डाकेंदे सामी क्यों जी आपके तुच्छ भेजाली डाके অন্য উদ্দেশ্যে অথবা মুখ বা কি পাকিস্তানি লোকজনকে পাকিস্তানি না বলে পাকিস্তানি বললেন কিংবা অন্য শব্দ ব্যবহার করে তাদের ব্যঙ্গচিত করলেন ইমান এসব পরিচিত কাজ করা কতই না খারাপ এইসব কাজ থেকে তবা করে কেউ যদি ফিরে না আসে তাহলে সে হলো হত্যাচারী নির্যাতন ক্যারি এখানে নিষেধ করছেন মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রণ করতে আর তাদেরকে তুচ্ছ ভাবতে আর বলেছেন হাবটিস আর জান্নাতে যেতে পারবে না যার অন্তরে তার শরীরের কাপড় জন্য সুন্দর হয় জুতার জন্য সুন্দর হয় তো তার মানে কি এটি অহংকার আল্লাহ বললেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন হলো অহংকার তোমাকে দিয়েছে তোমাকে ইজ্জত দিয়েছে তোমাকে বড় বানিয়েছে তোমাকে ধনবান করেছে তুমি হচ্ছে গরিব তুমি তাকে তাকে ধনবান যে ছুটো তার মধ্যে তো অহংকার নেই তাই সে তোমার থেকে ভালো তাই খবরদার মানুষকে যেন তুচ্ছ না জানিয়ে প্রত্যেকে আজ যদি তুমি দাদা দাদা যদি ভালো থাকেন তাহলে পূর্বে কি ছিল একটু স্মরণ করা উচিত পূর্বে অবস্থা বর্তমান বিশ্বে বিশেষ করে আমরা যদি বাংলাদেশে দেখি বড় বড় হয়তো আগে ছোট ছিল হঠাৎ করে বড় হয়ে গেছে এবারে তার চোখের সামনে যে ছোট লোক রয়েছে ওদেরকে সে কিছুই মনে খবরদার নারীরা যেন্টা বিদ্রুপ না করে কারণ হে নারী সমাজ তোমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করছো ওরা হয়তো তোমাদের থেকে ভালো হতে পারে একজন আরেকজনের গান বন্ধ করবে না বা দু তোমরা নিজেদের নিজেরা নিজেদের দূষারূপ করবে এটা এটা সাবধিকর তার গুনা হয়ে গেছে আর বিচারপতি কাদের কাছে এসে বলেছে আমি আমাকে পাক কর তাহলে সেটা তো তার নিজের দোষার উপ হচ্ছে না সে পাক নিজেকে পাক করতে চাইছে খারাপ আল্লাহর নাফর মানি করা কতই না খারাপ এটা হচ্ছে ইসমুকি না অবাধ্যতা একবার বললেন্লামি আগে করে চুকু কিন্তু যদি তবা করে নাও তবে তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন তারা যারা তবা করে না তাই গেল যারা তবা করে ওরা বলিম না ওরা ভালো তাই আমাদের সামনে তথ আছে যে কেউ তবা করবে না সে বলি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই না করি আল্লাহ কোন সৃষ্টির উপর না করি আর সবচেয়ে বড় বলুন হচ্ছে আল্লাহর সাথে তাই যদি আমি দরুন করতে যদি উদ্যত না হয় তাহলে বড় তরুণ করতে কিরকম হয়ে যাই বেশিরভাগ মানুষ শিবকে আল কেন বরং শিবকে আকরে দিত কিছু লোক আছে আলহামদুল্লাহ পথার পথে আল্লাহরে প্রতিবাদ মেনে চলছেন আলহামদুল্লাহ আছেন কিন্তু বেশিরভাগ যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের বড় বড় পুত্রের লোকজন বুক পূজা না করবেন সিরকে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কে আমার সংগঠিত হবে যতক্ষণ পর্যন্ত পুত্র বড় বড় গুষ্টি বড় বড় দল চিঠকে নৃত্য না হবে বুধ পূজা না করবে গুধ পূজা না করবে স্রোত পূজা না করবে পথর পূজা না করবে গাছ পূজা না করবে যেন সচেতন থাকি কোন রকমের তরুণ যেন আমরা না করি আল্লাহ করি আল্লাহ তুমি আমাদেরকে থেকে বাঁচার তো দান করছেন يا ايها الذين امنوا اجتنبوا يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اسمهوا لجسسوا ولا تجسسوا ولا, ولا يغتب بعضكم بعضا اي يحب তোমরা অধিক ধারণা থেকে বাঁচো অধিক অনুমান থেকে বাঁচো কারণ কোন অনুমানি কারো ব্যাপারে ভালো ধারণা করে তাহলে এই অবস্থায় গুণা হবে না গুণা হবে না আমার সাথে আছেন তো কেউ যদি কারো ব্যাপারে ভালো ধারণা করে তাহলে আর যদি খারাপ ধারণা করে একটা লোক যদি সাধারণত দেখতে সাধু দেখা যায় তার ব্যাপারে আমরা আমাদের বিশ্বাস হবে অসাধু কেউ যদি তাহলে সে হচ্ছে অসাধু এ ব্যাপারে আপনার শুনেন পরবর্তী কথা শাসু তেজস দুস অন্বেষণ মানুষের আগে নিজের দুষ দেখো আমাদের বেশিরভাগ মানুষের গুণ বর্তমানে এরকম হয়ে গেছে আমরা যেমন নিজে হচ্ছি পাক মানুষের আর দেখি আর নিজের দোষ দেখি নাই কল্লা বলছেন শাসু মানুষের দোষ অন্বেষণ করো না দেখতেও নাই দুঃখ খুঁজতেও হাত দিয়ে তা বারণ করুন তৌফিক না থাকলে মুখ দিয়ে বলুন তারও তৌফিক না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করুন এটা হচ্ছে সুযোগের নির্দেশ কিন্তু আপনি কারো কারো দুশু বাধ মানুষের দোষ আলোচনা তাকে বলা হয় যার মধ্যে দোষ আছে তার দোষ আরেকজনের কাছে বললেনটা হচ্ছে তবে এই দুই সে প্রকাশ্যে করে তাহলে সেটা হচ্ছে তোমাদের কেউ কি পছন্দ করে যে সে যেন তার মৃত ভাইয়ের বুস করুন উত্তর কি হবে আমাদের মধ্যে থেকে কেউ কি আছে যে তার একটা ভাই মারা গেছে তার যেমন আপনি আল্লাহ বলেছেন এটা তো তোমরা করবে কোন মানুষ নাই কোন মুসলমান এরকম না যে অন্য মুসলমান মৃতবাহ প্রাণীর মতো হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা সাধারণত মানুষত্বের গুণ কেউ এরকম করবে না যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা আমির মুখ মিনি বর্ণনা করছেন তার এই কথার মধ্যে যদি কোন রকমের কল্যাণ থাকে বেশিরভাগ খারাপ গুণ হলেও তুমি তার ভালো গুণ দেখবে যদি একটা মোমিন কোন কথা বলে তার কথার মধ্যে তাহলে কোনটা দেখবে ভালোটা কে বলেছেন তবুও তুমি তার দুঃষ দেখবে না আসলে সে খারাপই বলেছে কিন্তু তুমি দেখছো না দূর থেকে হয়তো এটা হতে পারে যে মানুষ যে যেরকম সেরকম ধারণা মানুষ যদি হয় আর আরেকটা চুপ সে চুরি করার জন্য বের হয়েছে যেমন চুক্তি আজকে আমি মনে করলাম আমি একাই চুপ আরো দেখে আমার সাথে আরো চুরি রয়েছে আল্লাহর এর ব্যাক্ত সিদ্ধ হাদি কারণ কারো ব্যাপারে যখন আপনি খারাপ ধারণা করবেন তারপরেই আপনি তার ব্যাপারে মিথ্যা কথা বলবেন এই ধারণা থেকেই শুরু হয়ে সব ধারণা হলেও তারপরেই হবে ধারণা হলো তারপরে চুগলিম হবে মানুষের পুজো মহ করতে নাই তাহা সুত্য প্রায় সমানই তাই সরাসরি করতে একজনের বাড়ি দিয়ে বাড়ির কাছে রাগ দিয়ে শুকিয়েছেন একটা মনে করলেন যেহেতু তা হচ্ছে সে মথায় একটা দুর্গন্ধ এসছে মাঝে মধ্যে ক্ষেত্রে হয় এই জন্য বলেছেন প্রতিযোগিতা করে করে বর্তমান আমাদের প্রতিযোগিতা সবকিছু শুধু দুনিয়ার জন্য আর যদি একজন আমরা সবাই আফারাতের জন্য অগ্রসর হতে চাই আমাদেরকে বলেছেন জন্য প্রতিযোগিতা করা উচিত দুনিয়া পাওয়ার জন্য না যদি আল্লাপার কাউকে কিছু দিয়েছেন তাকে খারাপ পাওয়া দেখতে হচ্ছে জল সৃষ্টি হওয়া এটা নয় যে ওর ওই কাউকে খারাপ পেয়ে না বিদ্বেষ শোষণ করা খারাপ পাওয়া দুঃখ যেকোনো কারণে যেকোনো কারণে কোকে খারাপ পাওয়া বুক তো এরকম তোমরা তার অর্থ হবে একজন এদিকে আসলো আপনি তাকে দেখলেন এদিকে আপনি এবারে অন্য পদ দেখিয়ে দিলেন মানে পদ বা দিলেন প্রসাদের সাক্ষাৎ করবো না কি বলবে ওলায় দয়া তার একটা দুঃস এসেছে এই প্রতি যদি সে সালাম করে নেয় কথা বলে নেয় তাহলে কি হবে এটা হচ্ছে একজন বসে আছে আপনি এসে তার সামনে বসে গেলেন দেখি না প্রদর্শন করা পিক প্রদর্শন করা মানে আমরা যারা এখানে আছি পরস্পরের সবাই ভাই ভাই যদি হয়ে যায় আমাদের এই মুসলমান আর সবাই ভাই ভাই হয়ে চলবো আল্লাহ মুসলমানের পরস্পর কিন্তু হয়ে যেতে পারে বাইচান্স যদি কথাঘাটি হয়ে যায় মুসলিম শরীফের হাতিজ কোন মুসলমানের জন্য তার ভাই থেকে সম্পর্কহীন অবস্থায় তিন দিন পর্যন্ত মুখ ফিরিয়ে থাকবে তাই তিন দিনের ভিতরে মিটমাট করার চেষ্টা করবেন আল্লাহ বাই চান্স কথা কাটাকি হয়ে গেছে তাই তিন দিন পর্যন্ত আপনি সময় নেবেন কারণ প্রথমে কথা কাটাকাটি হয়ে গেলে একটা ধীর ধরে যায় কিছু সময় লাগবে তাই আলহামদুলিল্লাহ কারণ তবে যদি কারণে হয় তাহলে এর সাথে কোন সম্পর্ক নাই কারণে মানুষের সাথে সম্পর্ক কাটা চাইছে সম্লাহ দিলো অল্য ভো আল্লাহ কদ্দেশ খারাপ পে লো মালিল্লাহ ওন আল্লাহ আল্লা উদ্দেশ্যে একটা লোক ওষুধ কাজ করছে তাকে করার জন্য আপনি তার সাথে সম্পর্ক ছেড়েছেন এই অবস্থায় তিন দিন চার দিন এক পাঁচ এক বছর না যাই না যেহেতু না এটা হচ্ছে একদিস কাকে বনে আল্লাহ রসুল করা হল ইয়ার সম্পর্কে যা সে অপছন্দ করে সাহায্য যদি আমার ভাইয়ের মধ্যে খারাপ গুণ থাকে খারাপ গুণ থাকে আল্লাহ রসুল্লাহাম বললেন তার উপর ভিত্ত অপবাদ দিলে তাহলে আপনারা বুঝতে থাকে অপবাদ কাকে বলে অপবাদেশি না গুনা বেশি আল্লা রসুন বলেছেন যারা জিবা দিয়ে আ! তোমাদের মনে ইমান প্রবেশ করেনি তোমরা মুসলমানদের কি বোধ তাহলে বুঝে গেল যদি মজবুত হয় আপনার মনে যদি ওইসব লোকজন যারা জিব্বা দিয়ে ইমানের চুমুক দিয়ে কিন্তু ইমান তোমাদের মনে প্রবেশ করেনি কারণ যে ব্যক্তি মানুষের দূষণ দশন করবেন যদি ভালো লোক হয় তার দূষণ নোষণ করতে নেই যদি আপনি ভালো হন তাহলে আরেকজনের কাছে এসে বলবেন সাহসটা করার জন্য আলোচনা এখন নবীক অন্তরালী কথা পরিবর্তনিত আছে ইনশাআল্লাহ অন্য হাদিসে আছে এইব সম্পর্ক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন قال <سؤال> যাদের হাতের নখ ছিল নখ ছিল তামা তারা নিজেদের তামার নখ দিয়ে নিজেদের মুখমন্ডল আর বুক ছিটছিল চেহারা ছিঁড়ে কি অবস্থা হবে ওইশবুকদের রকম তাদের হাতের নামরে তামড়ার নখ দিয়ে তারা নিজেদের মুখমন্ডল ছিটছে আর মুখ বললেন আলী ইসলাম এরা হচ্ছে ঐসব লোকজন যারা মানুষের বুস করে আর তাদের ইজ্জত রুন্ডন করে তাদের ইজ্জত হানি করে মানুষের ইজ্জতের উচিত না মুসলমানের ইজত আছে প্রত্যেকটা মুসলমানের ইজত আছে বলেছেন আজকের দর্শন হেমাল হেমাল জাত আমি তোমাদেরকে নর নারী করে সৃষ্টি করেছি তোমাকে আল্লাহ তোমার মন মস্তিষ্ক সব ঠিকঠাক আল্লাহ আর তোমার মধ্যে একটু অঙ্গুত্ব আছে তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে গ্রান্টার না সৃষ্টিকর্তা যিনি তিনি আমাদের মালিক সৃষ্টিকর্তা যিনি তিনি আমাদের রাজেকরা কোন আসো আমরা তোমার তন্ত্র মন্ত্র মানবো না আমরা একই গ্রন্থ মানি একই মন্ত্র আর তন্ত্র মানব যে মন্ত্র আর তন্ত্র নিয়ে এসছেন মহাম্মুর যদি এরকম হয় তাহলে আমরা হচ্ছি সত্যিকারের মুসলমানী সারা বিশ্বের মানুষকে সম্বোধন করে আল্লাহ করেছেন আর কি বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতি বানিয়েছি বিভিন্ন গুত্র বানিয়েছি গুত্রুষ্টি বড়ত্বের জন্য আমি পাঠান আমি খান সাহেব আমি সৈয়দ সাহেব আমি শাহ সাহেব আমি শেখ সাহেব আমি চৌধুরী সাহেব আমি অমুক সাহেব আর আমি তমুক সাহেব এ না কিসের জন্য আল্লাহ নিজে বলেছেন পরিচিতির জন্য তোমার বাড়ি কোথায় বাংলাদেশ বাংলাদেশ কোথায় ঢাকা বাংলাদেশ কোথায় চট্টগ্রাম বাংলাদেশ কোথায় সিলেন বাংলাদেশ কোথায় আজ বাংলাদেশ কোথায় উড়িষ্যা জন্য না আমি ঢাকা মানুষ আমি মুক মানুষ আর কে সৌদি আমি হচ্ছি মক্কার মানুষ আমি মক্কি আরো বলছে গৌরবের কিছু না তুমি আল্লাহ শুক্রিয় ইরিব আপিদাবি ষষ্ঠী কাছে আল্লাহ সরাব নিয়ম মতো পড়ে আপিদাবি ষষ্ঠী ওর আর কোথায় করছে চেষ্টা করছে হয়তো তুমি আল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ লিটা পরিচিতির জন্য কিন্তু কি আল্লাহকে ভয় করে বেশি আল্লাহ কিন্তু বলেননি হে মক্কাবাসী আল্লাহ কিন্তু বলেননি হে মদিনাবাসী আল্লাহ বলেননি হে রাশীল হে রিয়াজের লোক হে আমি হে তেল সমৃদ্ধ রাষ্ট্রের লোক বলেছেন না বলেছেন সারা বিশ্বের মানুষকে সম্বোধন করে তা আমি বাংলাদেশের মানুষ এই সম্বোধনে সম্বোধিত আমি চীনের এই সম্বোধনে সম্বোধিত আমি আরবের এই সম্বোধনী সম্বোধিত আর একটা অনেক দূরবর্তী ও কোথাকার উপজাতির এই সম্বোধনে সম্বোধিত তুমি যদি উদ্যমী হলো আল্লাহ বলে তাই আমরা সবাই চেষ্টা করবো আমাদের ইজ্জত আল্লাহ দরবারে তাই বলেছেন মর্যাদা আলা ওনারবের আরবের উপর মর্যাদা নেই সাদার কালোর উপর মর্যাদা নেই কালোর সাদার উপর মর্যাদা নেই মর্যাদা শেখিস একটা জিনিস এইটা হচ্ছে মাটি মানুষ কেউ কেউ স্বীকার করতে পারবে আমি মাটির মানুষ না তাহলে তোমাকে বলতে হবে তুমি আমরা যেভাবে মানুষ ওইভাবে মানুষ হিসেবে আছি আর আমাদের বংশ করা আল্লাহ যদি আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে কেয়ামত পর্যন্ত বলেছেন কয়েক জায়গায় জীবৎ করা যায় তার উপর যে জলুম হচ্ছে বিরুদ্ধে আরেক দিনের কাছে গিয়ে ফরিয়ার তলব করতে পারে বিরুদ্ধে সামনে আরেকটা দুই নম্বর অসৎ কাজ বন্ধ করার জন্য সহযোগিতা চেয়ে অন্যের বিপদ করা যায় যেমন একটু একটু খারাপ কাজ করছে আপনি পারছেন না কাজ বন্ধ করতে আরেকজনকে গিয়ে বলবেন এরকম একজন আপনার হক নিয়ে যাচ্ছে অথবা আপনি মনে করছেন ওর হক নিশে আপনারা হব নিয়ে যাচ্ছে কিন্তু সন্দেহ হয়তো নেয়নি ভাই অথবা আপনার বাবা সম্পর্কে খারাপ আচরণ করছেন এরকম হয় না আপনি কি আজকের ক্ষেত্রে বললেন এরকম এরকম আমার আব্বা সাথে এরকম আচরণ করছেন আমার বড় আচরণ করছে। আমার খাদা এরকম আচরণ করছেন এটা কি রকম বলো কি আপনার একটু দেখুন তৈরি এটা কি আছে এটা কি আছে সতর্ক করার জন্য অন্যের দুষ্ বর্ণনা করা যায় গেছে তাহরিগুল মুসলিম আইনের সাদেশি হাতু তাদেরকে উপদেশ দিতে গিয়ে বর্ণনাকারী হাদিস বর্ণনা করছেন কিন্তু তার মধ্যে গুণ আছে খারাপ এই অবস্থায় মানুষের কাছে আপনি কে বলবেন অমুক একজন এই জন্য আপনি দেখবেন ভূমিকায় এইসব প্র্পর্কে অনেক আলোচনা করেছেন তার মা হচ্ছে তিনি বলেছেন আকাশের নিচে জমিনের উপরে তাই না এরকম যদি হয় যাদের মধ্যে ক্ষত আছে বিশেষ করে রবায়া প্রণা করতে গিয়ে প্রণনা করতে গিয়ে তাদের সম্পর্কে বলে দেয়া জরুরি হওয়া যদি আপনি জানেন আগেকারসলিম বলে গেছেন যথেষ্ট আপনার কাছে পরামর্শ চেয়ে এসছে ভালো করে আপনি তখন গোপন করবেন না যদি দুষ্গোপন করেন চেষ্টা বলছে দেখুন তো এই রূপটি আমার চেষ্টা দেখতে তো খুব ভালো লাগছে যে আমার সাথে ব্যবসা করতে চায় আপনি এ ব্যাপারে এর ব্যাপারে আপনি কি বলেন এবারে আপনি জানেন সে ভালো তাহলে বলে দিবেন তারদেশটা নেয় তাহলে তুমি তাকে ভালো উপদেশ দিলে তুমি এবারে গুষ্টির কারণে তোমাকে ইজ্জত করাবার জন্য তার কথা গোপন রাখলে পরবর্তীতে কিছুদিন পাঁচ লক্ষ টাকা লাগিয়ে রাখিয়েছে কারো দেখা যায় একটা এই অবস্থায় আপনি যে দুঃগোপন রাখলেন এই গুণাগার আপনি খেয়াল রাখবেন ভাই বা পরামর্শ যদি কেউ চায় আপনি তাকে সঠিক পরামর্শ দিবেন আপনার এই মুখ আপনি আপনার জানা দিয়েছেন পরে যদি গল্প হয়ে যায় আল্লাহ যদি কোন সে বুঝতে পারেনি যে দেখছি আসলে কি বেদাতি আছে কিনা আমাদের দেশে শুধু থাকতে পারে দেখছি সাধু আব্বা চুব্বা সুন্দর পাবলি টাবলি সব ঠিক আছে এবারে যদি তুমি দেখো কোন শিক্ষার্থী কোনো বেদায়তের কাছে যাচ্ছে কোনো ফাঁসিদের কাছে যাচ্ছে ওর কাছে গিয়ে শিখছে আর তোমার সন্দেহ হচ্ছে সে ওখানে যায় তাহলে সে এই প্রভাবে প্রভাবিত হবে এই সময় তোমার আর তার জীবন করা হয়ে যাবে খবরটা তার কাছে যাওয়া না উপস্থিত এই কুক্তিটি আমাদের জন্য বিশেষ করে প্রযোজ্য আমাদের এই সমাজের জন্য হিমতির সাথে আর নিয়ে তোমার কাছে না যায় অথবা কোন একটা ফাঁসিকের কাছে যাচ্ছে আসতে ফাঁসি হবে এক একটা করে আস্তে আস্তে করে ডোজ দিবে এবারে যদি আপনি দেখেন এইরকম অবস্থা আপনি বুঝতে পারছেন তার আপনি তাকে সতর্ক করে দিবেন এই জায়গায় যাওয়া যা সে হচ্ছে কেন মুহূর্ত হবি এর কাছে গিয়ে তুমি অর্থাৎ হচ্ছে কিনা কে বলছেন এটা ইমান আরেকটা দিক বলছেন যদি কোন সরকারি কর্মকর্তা ওই সরকারি কর্মকর্তা হচ্ছে চুল আমার আপনি দেখছেন তার মধ্যে গুণ আপনি উচ্চ পর্যায়ের অফিসার বা রাষ্ট্রপ্রধান বা প্রশাসকের কাছে গিয়ে বলতে পারেন তার দুঃখ যেন কর্মকর্তা প্রধান কর্মকর্তা তাকে সাসপেন্ড করে বা এক পরিবর্তে ভালো লোক আনে আর ব্যাপারে সতর্ক হয়ে তাকে বিবচ্ছন্ন দেয় এই অবস্থায় সে হয়তো ঠিক হয়ে যাবে আর যদি ঠিক না হয় তাকে সাসপেন্ড করে ভালো এক পরিবর্তে নিয়ে আসবে তো এই অবস্থায় অন্যের দুষ্করণ করা কি আছে যারা আরেকটা হচ্ছে যদি কোন ব্যক্তি প্রকাশ্য করে কিংবা বেদাতি যেমন বেদাত আমরা বুঝি প্রকাশ্য যে বেদাতি মূল্য সে মানুষকে বেদাতের প্রতি আহ্বান করে এই অবস্থায় আপনি তাকে আর আরেকটা হচ্ছে সরাসরি শতান সন্ত্রাসী মহম্মদুপাই হির হাইজেকার প্রকাশ্যে আল্লাহ ফরমানি করে এই অবস্থায় তার ইগত করা যেন মানুষেরা এই ব্যাপারে সতর্ক হয় और हाथ जन दे, दे, खुले का चलार गर्था दिक जीवन जाली যেমন পরিচিতির জন্য যেমন একটা কানা অন্ধ অন্ধড়া বয়রা এরকম পরিজনের সামনে তার পরিচয় পেশ করছেন ওই বয়টি মানুষ জানে বয় এটা কি আছে যাই আছে কিন্তু উদ্দেশ্য হতে হবে পরিচিতি উদ্দেশ্যের জন্য না তাকে তুচ্ছ হওয়া তারা যাই শোনা আমার আমাদের নির্ভর কৃষির পর বর্তমান সৌদি আরবের প্রধান মুক্তি আর আমার ফকিব সে হাফুর আশিজ আর এসে হাফিজ বরং তার ইদর্শন প্রকাশ অন্ধ হয়ে তু হাদি আপনি তার কুৎপা শুনবেন আমি ফুটবা শুনির মাঝেওতে সম্ভবত ওখানে একবার সরাসরি ফুটবা শুনেছি তার ফুটবা মধ্যে এরকম আকর্ষণ হারমাইন চলিগাই শুনি সে হতো তারা আমরা পবিত্রতা বর্ণনা করছি আশা কিন্তু কেউ যদি এই আইনের বিবোধ করে তাহলে আমার উচিত যদি আমার সামর্থ্য থাকে তাহলে তার মুখ বন্ধ করে দেয়া তনবি আমি যখন লক্ষ মানুষ বরং আমি বলব লক্ষ লক্ষ তার ফুটবাস কোটি কুটি মানুষ বিশ্বের এক সাথে পঁয়ত্রিশটা ভাষায় তার ফুটবা অনুবাদ করে দেওয়া হয় মুসলমান তার উৎপাদন শুনছে করে না এজন্য যেহেতু ওই লোকটি হচ্ছে ও হাবি তার পিছনে নামাজ হবে না আমাদেরকে বুঝা নেই করছেন তারা এই জামাতে থেকে হবু বলছে আমরা আলাদা নিয়ে পড়বো যেহেতু ওদের পিছনে নমাজ হয় না তাই মানুষের পরিচিতের জন্য এবং তাই আমি আজকের এই সবাইকে বলছি বিশেষ করে সাধারণ মানুষের যদি বিপদ করা যাই না হয় তাহলে যদি কোন ব্যক্তি তার মুখ বন্ধ করে দিবেন নিজ সামর্থ্য যদি আপনি তার সমর্থনে কান পেতে শুনে তাহলে আপনিও তার সাথে সামিল হয়ে গেল তুমি আমাদেরকে মেনে চলার উপর প্রো আমাদেরকে মায়া করো আমাদেরকে মাফ করো করো আমাদেরকে সহজ আমাদের কামায়ের মধ্যে আমাদের দুষ্ট্রুতি দাও মানুষকে আহ্বান করি এ বিষয়ে সর্বপ্রথম নিজেকে আমল করার তফিকার আর যে বিষয় থেকে মানুষকে নিষেধ করি সে বিষয় থেকে প্রথমে নিজেকে নিজেকে বাছার তফিকার আমিন আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে সালাত আদায় করার তৌফিক দাও আমিন আল্লাহ তুমি আমাদের সকল কে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আল্লাহ আমাদের সকল কেAppCompatের প্রতি বানাও আমিনAppCompatের আহ্বায় বানাও আমিন দুনিয়া মুসলমানদের কেAppCompatের প্রতি নিয়াস আমিন আল্লাহ কাজেতে মুসলমানদের হেফাজত কো তোমার তিনের হেফাজত কো ربنا আতি না ফিদরি হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়কিনা আমিন اللهم اقসিম لنا بالخشيه فيما وبين ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا باسمائنا واوصالنا وقنواتنا ماحيتنا اللهم متعنا باسمائنا واوصالنا وقنواتنا ماحيتنا واجعله وارثا منا وجعل على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ولا في جانب الدنيا اللهم امنا وامننا ولا الى النار مصيرنا ولا تنسنا طالنا ولا تسلمنا بالنا بدون بنعمه الله خوف الله ورحمونه برحمتك يا رحمن الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله